আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভাই যেটা জানতে চেয়েছেন সেটি হলো যে আশোক থেকে মাগরিব আবার একই ফজর থেকে ফজরের ফরজের পরে সূর্য উঠা পর্যন্ত এই দুইটার সাথে একই মাছাল যে এই দুইটার সময়ে কোন প্রকারের নকল্লা মাছ পড়া নিষিদ্ধ তো এই দুই সময়ে তাহিয়াতুল মসজিদ বা এই এরকম নামাজ পড়া যাবে কিনা এই ব্যাপারে স্পষ্ট হাদিস আছে যে নবীলাম নিষেধ করেছেন যে সলাতুল আসরের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত সোলাতুল পজরের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আর সোলাতুল পজরের পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত সহিয়াল আল হাদিসে আছে যে নবীলাম সলাত আদায় করতে নিষেধ করেছেন তো এই সলাদটা হলো। মানে অতিরিক্ত নফল নামাজ এখানে কাজা নামাজ যদি কারো থাকে সেটা অবশ্যই আদায় করতে পারে এ ব্যাপারে কারো কোনো একটা লাভ নেই কাজা নামাজ আদায় করতে পারবে তারপরে ওই ওয়াক্তের নামাজ ছুটে যাচ্ছে তার উড়া করে আদায় করতে পারবে কিন্তু মানে ওখানে ইচ্ছাকৃত নফল নামাজ মানে সেটা কোনো স্বভাবের সাথে সম্পৃক্ত নয় এরকম নফল নামাজ আদায় করা যাবে না এটার ব্যাপারেও ঐকমত সবার মত হল ওই হাদিসের ব্যাখ্যা হলো সেখানে আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আবার বজরের পর থেকে সূর্য উঠা পর্যন্ত এর মধ্যে কোন ধরনের নফল নামাজ পড়া যাবে কিন্তু একটা বিষয় নিয়ে এক আছে সেটা হলো যেই নামাজগুলো স্ববাবের সাথে সম্পৃক্ত স্ববাবের সাথে মানে কারণের সাথে সম্পৃক্ত যেমন তাহিয়াতজু এটা অজুর কারণে এই নামাজটা তাহলে কারণে কি সেই তাওয়ের দূরে সলাত তাওয়াফের কারণে সলাাদ এইরকম কারণের সাথে সম্পৃক্ত সলাদ আদায় করা যাবে কিনা এই ব্যাপারে ফকিদের মধ্যে কিছু একটা লাভ আছে হানাপিমা ফকিদের মত হল যে ওগুলোও আদায় করা যাবে না আর অন্যান্য অন্য মাঝহাবের ফিরদের মত হল অন্যগুলো আদায় করা মানে সববের সাথে সম্পৃক্ত যেগুলো সেগুলো আদায় করা যাবে এই ব্যাপারে বিশেষ করে যারা মহাক আলেম বিশেষ করে আরব বিশ্বের ওলামাইকেরাম যারা আছেন জামিয়া ইসলামিয়া মদিনা মনাকবার ওলামাইকেরাম যারা আছেন তাদের মত হল যে সববের সাথে সম্পৃক্ত নফলগুলো আদায় করা যাবে এবং এই এই মত মানে ব্যাপারেও এখানে দুইটা মত আছে একটা মত হল ফজরের পরে পড়া যাবে না এটা সূর্য ওঠার পরে পড়তে হবে আরেকটা মত হল ফজরের পরেই সূর্য ওঠার আগেই পড়া যাবে এবং ওইটা জম্মুর অধিকাংশ ফোকাহাইক্রামের মত হল যে এটা ফজরের পরেই পড়া যাবে